ইসলামের বড় শত্রু আমাদের দেশে ঘুরতেছে বান্ডারি আর মাজার ভুজারি আমরা কাউকে ছাড়বো না কোন্রাসা কমি মাদ্রাসা কোন বাতলের সাথে আবাস করতে পারে না জানে না সমস্ত বাতিলকে আমরা বাতিল সেবা আখ্যায়িত করব এ মাজার ভুজারি বান্ডারিরা আপনার বেলায়তের নামে মার ভতের নামে আপনার নামে যা কিছু শুরু করেছে সব কিছু বন্ডামি টিংডা বলেন ব্যবসা ব্যবসা কুতুবাগা কুতুবাগের বন্ডফিরের কথা আপনারা শুনেছেন ইসলামী টিভিতে দেখাইছেন এই বন্ডভীর কৌটি কৌটি টাকা আত্মসাত করেছে টিংডা বেঠিক বলেন যারা দরকার হাতে तेरह तो कैकटा गाड़ी चल रहा क्या हमार कर मदरसा हिसाब चाय चाहिए आसे सर लोक सरकार आदमी जंत्रणा कर হিসাব দেখান আপনাদের আয়ের উৎস কি ঠিক বলেন বাৎসরিক রিপোর্ট প্রকাশ করা হয় আপনার হিসাব আপনারা কোনো মুহূর্তে চান হবে হিসাব পরিষ্কার পরিষ্কার কিন্তু সরকার আমি দাবি করব। কাছে আপনারা হিসাব চাইতেছেন মাজার থেকেও সেরকম হিসাব চান ঠিক বলেন নিকেন থেকে হিসাব চান আটরসি চন্দ্রভুরি ফুলতলি কম বক্ত মলুন দেওয়ান বাগি রাজার বাগি আজ থেকে আপনারা ওদের কাছে হিসাব তলব করেন ঠিক নিক বলেন তখন তাদের ভণ্ডামেই ডাকাতি চুরি ধরা ধরবে ঠিক না বেটি আমরা তো সব সময় হিসেব পেশ করিমের কাছে সরকারি যা জনগণের মাদ্রাসা জনগণের স্বার্থে জনগণের অর্থে চলবে আল্লাহর রহমতে ঠিক না এই কৌমি মাদ্রাসার সাথে এই কৌমি মাদ্রাসার সাথে রিক্সাওয়ালার দাম জড়িত আছে পুষ্টিশালের মাদ্রাসা জনগণের মাদ্রাসা এখানে এসে হিসেবে হিসাব চাওয়ার অধিকার আছে একমাত্র জনগণের কাছে ঠেঙ্গা বেঠি সরকারি কোনাবলব করার কোন অধিকার সরকারের কাছে নাই তারপরেও যদি আসেন দেখাবো কিন্তু মাজার থেকে হিসাব নেন মাজারের হিসেম নেন তারা টাকা করতে আত্মসাতকারী আসলে মাদার আসে আপনাদের কাছে টাকা চায় ঠিক আছে কিন্তু আপনাদেরকে উপহারও দেয় ঠিক নে থেকে জাতি থেকে ছাঁদা নে আবার জাতিকে কি দে বলেন না উপহার দে কি উপহার দে আপনাদের কাছে আপনাদের থেকে আত্মসাত করে কিন্তু আপনাদেরকে কমকে জাতিকে এই মাজারা কিছু উপহার উপহার দিয়েছে দিয়েছে কিছু গাজা ঠিয়ার মধ্য কিছু বেনামাজি সেই গুতেগুতি তল্লাশি করে আসলে সরে সরে কালো তো ভাই মাজার যেরকম বেঈমান বেইমান মাজার মাজার ওয়ালারা যেরকম বেঈমান সরকার তো সেরকম বেঈমান টিনডে বেটিক বলেন বিক্ষিপ্ত অকল জাল হাকল বা ইনাল বা আপনারা বসেছেন যেভাবে জমে মাসা আরো বসবেন মনিলক সাহেব আলমদনের বয়ান হবে